তাওস রহমতুল্লা আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস সদুল্লাহ তাল্হুকে বললাম সাহাবিগণ বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জুমুয়ার দিন গোসল করো এবং মাথা ধুয়ে ফেলো যদিও তোমরা জুনুবি না হয়ে থাকো এবং সুগন্ধি ব্যবহার করো ইবনু আব্বাস সদুল্লাহ তাল্হু বলেন গোসল সম্পর্কে নির্দেশ ঠিকই আছে কিন্তু সুগন্ধি সম্পর্কে আমি জানি না